আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফাতোয়া আর খান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে বিশ্বে যত মুসলমান ছাড়া কাফের আছে হ্যাঁ এদের কি কি মুসলিম হতেই হবে তারা কি সবাই মুসলমান হতে বাধ্য এই প্রশ্ন করা হয়েছে শেখ মুহাম্মদ বিন সাহরে আলিন রহিম্লাহকে হ্যাঁ তখন তিনি উত্তর দিয়েছেন তিনি বলছেন যে প্রত্যেক কাফেরকে অবশ্যই মুসলমান হতে হবে সে চাই খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক কারণ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন সূর্য আরফের একশো আটান্ন নম্বর আয়েত قل يا أجه الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون আল্লাহ রসানু বলেন জি হে আপনি বলে দিন হে সকল মানুষ আমি তোমাদের সবার নিকটে আল্লাহর রসুল হিসাবে প্রেরিত হয়েছি যিনি আকাশ এবং জমিনের মালিক যিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই তিনি মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রসুরের উপর ইমান আনো যিনি হচ্ছেন এমন নবী যিনি ওহি আসার আগে উম্মি হিসাবে খ্যাত ছিলেন যে তিনি পড়া লেখা না তিনি এমন নবীন এবং তার সকল বাণীর উপর ইমান তার অনুসরণ করবে এই আয়তের মধ্যে আল্লাহ শাহ সকল মানুষকে বলার জন্য বলেছেন যে আমাদের রসুল সাল আলী ইসলাম সবার জন্যই নবী সবার কাছেই নবী হিসেবে প্রেরিত রসুল হিসেবে প্রেরিত এই জন্য शेष आयत शेष को लेकर अनुसरण करते हैं तरह बात मूलकिया सबाई केकलन तब यह एक बैशिष्ट रहे आल्ला मानस दया करेमत रही अमुसलिमे के अमुसलमान थका अवस्था थारूग कर दिए যদি তারা আপনার মুসলিম বিধানের অধীনে অবস্থান করে যে মুসলিম বিধানকে যদি আপনার মেনে নেয় তখন সে মুসলিম এলাকার অধীনে থাকতে পারে কারণ আল্লাহ জাহ সাহু বলেছেন মুসলিম বিধান বলতে আমরা বুঝেছি যে মুসলমানদের যে জিজিয়া করার যে ব্যবস্থা কাফেরদের জন্য সেটা যদি দিতে রাজি হয় তাহলে সরকার তাকে সে অবস্থায় ছেড়ে দিতে পারবে তা মুসলিম সরকার তাকে বাধ্য করবে না হ্যাঁ মুসলমান হওয়ার জন্য كارون الله جرشانه سورة طوبر انترشتم برآيات المدية قال انقاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعتل جزية عن يد وهم صاغرون الله جرشانه বলেন যে তোমরা ওদের সাথে যুদ্ধ চালিয়ে যাও যারা আল্লাহ এবং পরকালে নয় এবং যারা আল্লাহ এবং আল্লাহ করে না এবং তারা ধর্মকে না ওরা কারা যে যাদেরকে আল্লাহর সানু কিতাব দিয়েছেন অর্থাৎ ইহুদি খ্রিস্টান হ্যাঁ যে তাদের তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ হাজর আদেশ করেছেন কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে হবে যখন জিজিএ কর দিতে তারা রাজি হবে তখন কিন্তু আপনার তারা থাকতে পারবে অ মুসলমান মুসলমান হতে তারা বাধ্য নাম শহীদ মুসলিমের আরেক যে হাদিসের হ্যাঁ রসুল আকরম সাল্লাহসাল্লাম যখন একজন আমিরকে আপনার একটা যুদ্ধ দলে পাঠিয়েছেন আমির করে এক যুদ্ধ দলের তখন তাকে তিনি আল্লাহকে ভয় করার আদেশ করেছেন এবং তার সাথে যত মুসলমান আছে তাদের সাথে ভালো আচরণের কথা বলতে গিয়ে তিনি বলেন হ্যাঁ পরিশেষে যে উদ্দাহি হসাল ও খেলালুক হুম ফনহম যে তুমি যখন ওদের কাছে যাবে যাদের কাছে পাঠানো হচ্ছে মুসলমান তাদের কাছে গেলে তাদেরকে তিনটা জিনিসের দিকে হ্যাঁ তারা যদি গ্রহণ করে নেয় তাহলে তুমিও তাদের থেকে তা গ্রহণ করে রাজি হবে এবং তাদের সাথে যুদ্ধ চালাবে না হ্যাঁ সেই তিনটা কি এই তিনটার মধ্যে একটা একটা ইসলামের দাওয়াত হ্যাঁ অথবা আপনার বিশুদ্ধ মত হচ্ছে যে আপনার কর যদি ইহুদি খ্রিস্টান অথবা অন্যান্যরাও যদি দেয় তাহলে সে মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারবে এই মুসলমানদের যে বিধান সেটা আপনার মেনে সে দুনিয়াতে থাকার তার অধিকার আছে আরেকটি ব্যাপার শেখ মুহমি এরকম আখে জিজ্ঞাসা করা হয় সেটা আছে। ওই ব্যক্তির বিধান কি যে ব্যক্তি গায়বের জ্ঞানের দাবি করে যারজন মনে করে সেটা গায়েবী জ্ঞান তার রয়েছে সে অলক্ষের ব্যাপারও জানতে পারে তাহলে তার বিধান কি তখন তিনি বলেছেন যে ব্যক্তি করে সেহুল আপনি বলে দিন যে আকাশ এবং জমিনের কেউ জানা আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ সুতরাং গায়বে আল্লাহ ছাড়া আর কেউ জানে না হ্যাঁ সেটা এ আয়ের মধ্যে আপনার বলে দেওয়া হয়েছে আল্লাহ যখন তার নবীকে মোহাম্মদ করলেন যে তিনি প্রকাশছে। সবাইকে বলে দেবে যে আকাশ ও জমিনের কেউ আল্লাহ ছাড়া গায়ব জানে এটা প্রকাশ্যে ঘোষণা করার জন্য যখন বলেছেন সুতরাং যে ব্যক্তি গায়ব জানার দাবি করে সে অবশ্যই আল্লাহরের বাণীকে আল্লাহরের সংবাদকে সে আপনার মিথ্যা প্রতিপন্ন করেছে এবং হ্যাঁ ওদেরকে আমরা বলবো যে কিভাবে তারা গায়ব জানে অথচ রসুল আকরম নিজেই গায়ব জানতেন না হুম হয় না যে সে রসুল থেকে উত্তম হ্যাঁ এরকম মনে হয় হ্যাঁ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি রসুল থেকে উত্তম আসলে তখন যদি তারা বলে যে সে অবশ্যই রসুল থেকে উত্তম তাইলে সে সাথে সাথে আপনার কাফের কাছে এতে কোনো সন্দেহ নেই কারণ কেউ যদি নিজকে রসুলের চাইতে উত্তম বা সম্মানিত মনে করে আরেকটা কথা হচ্ছে যে সে যদি বলে যে আমি উত্তম তাইলে তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে আপনার রসুল আকরাম গায়েব জানতেন না हाँ तरह से गायब के गायब हिसेब रखा है क्योंकि तुम्हार सामने क्यों अपन गायबा के सुस्पष्ट कर देभव अथच आल्ला सुरज इनर छब्बीस सता नम्बर आयतन होते তিনি অন্য কাউকে তিনি ছাড়া কাউকে গাইবের খবর দেন না তবে যে রসুলের উপর আপনার আল্লাহ সন্তুষ্ট जानी पार नियोग करें सूतरास्पार ना यहाँ पर द्वित आयात जेटा प्रमाण कर गायबर ज्ञान दबी कर कारण यहाँ पर आल्ला छाउ गायब जाना शुद्ध आल्ला इच्छा कर ले कुण रसुल के गायबी संबाद और जो दे रसुलर का गायब थकें ना तकते गर तािए ए रही आल्लाजर शानबी और सुस्पष्ट घोषणा देर जन জি আল্লাহ বললেন কুল্লাহ আকুল লাকুম ইনদ খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুল লাকুম ইন্নী মালাক ইন আতাবিউ ইল্লা মা ইউহা ইলাই আল্লাহ যখন বললেন হে রাসূল আপনি শুনুন দিয়ে বলুন যে লা আকুল লাকুম ইনদ খাযাইনুল্লাহ আমি বলছিনা যে আমার কাছে আল্লাহর কি ধন ভান্ডার হুম এবং আমি এটাও তোমাদেরকে বলছি না যে ইনাক আমি হচ্ছি শুধু আমার কাজ হচ্ছে কি আমার কাছে যেটা ওই পাঠ করা হয় সেটার অনুসরণ আমি করে থাকি এছাড়া আর কিছুই নয় সুরা নামের পঞ্চাশ নম্বর আয়াত এটি তাইলে আমরা এই পর্বে দুটি ব্যাপার জানতে পারলাম একটা হচ্ছে যে প্রত্যেক কাফের মুসলমান হতে বাধ্য নয় যদি সে না কারণ কোরআন মজিদ রে সুস্পষ্ট ভাষায় আল্লাহ হ্যাঁ বলে দিয়েছেন যে গায়েব একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানান না আর ইচ্ছা করলে আল্লাহ সেই গায়েবী কিছু সংবাদ হ্যাঁ তিনি জানিয়ে দিতে পারেন হ্যাঁ সুতরাং এই ব্যাপার আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা রাখতে হবে এবং যারা গাইবের দাবি করে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে কারণ সমাজের মধ্যে এই জাতীয় অনেক লোক আছে কেউ গাইবে জ্ঞানের প্রত্যক্ষভাবে দাবি করে কেউ পরোক্ষভাবে দাবি করে হ্যাঁ সুতরাং তাদেরকে বয়কট করে চলতে হবে তারা আসলেই কাফের এই ব্যাপারে আমাদের সুনিশ্চিত ধারণা অবশ্যই রাখতে হবে ওসল্লাহ আল্লাহ নবীন মাহমুদ আজ